সমাধানো রব্লা অব্লাহ ল ইলাহ এলাহ رسول الله, رسول الله, أرجو عليكم ورحمة الله الحمد لله. الحمد কুমতিল্লমদুল सुप्रिय दर्शक श्रोता जरा पृटिवी बांगलार नियमित आलोचना शुरार विश्वर विभिन्न अवस्थान दूरदर्शन सामने अपेक्षमान तर सक आंतरिक सालाम और शुभे ज्ञापन करी एवं साथे साथ आजकल आयोजन अपन सामने उपस्थापन कर प्रयास व्यक्त करी आयोजन अपन सामने उपस्थापन करब ता नवादुलमान वमान भंगेर सर्वशेष दशम कारण दस नम्बर कारणटी हेरा आकिदा विषय धारावाहिकत विषयगुलन सामने उल्लेख करवाकिदुलमान वमान भंगेर कारणसमूह उल्लेख्य पर्यायर दस टी पर्वभितिक आलोचना अपन सामने সমাপ্ত করতে যাচ্ছি আজকের সর্বশেষ আলোচনাটি দিয়ে তা হচ্ছে বা আল্লাহর দিন হতে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ সুবাহ সর্বশেষ ও চূড়ান্ত বিধান যে দিন দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম এই ইসলাম থেকে যদি কোনো ক্রমে কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় তাহলে ইমান ভেঙে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সে আর ইমান দ্বার থাকতে পারবে না এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা যাতে আত্মরক্ষা করতে পারি তার জন্য চাই আমাদের জাগ্রত জ্ঞান সঞ্চয় করা আসুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি পরিবেশন করার জন্য যে সমস্ত বিজ্ঞ ঐলামায়িক রাম আমাদের কাছে এসেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শাহ আকরামুজ্জামান বিন আব্দালাম আল মাদানি আসসালামু আলাইকুম বারাকাতু। এবং এসেছেন শেখ হাসান এবং এসেছেন শেখ মাহমুদুল হাসান আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা প্রথমেই আমাদের প্রাজ্য আলোচক শেখ হাসান জামিলের কাছ থেকে জানার চেষ্টা করি আমরা আলোচনা করছি যাতে করে সাধারণ মুসলমান এর থেকে বুঝে নেয় যে আসলে আমি নামাজ পড়েও মুসলিমের খাতায় আমার নাম উঠে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে অনেকেই ইচ্ছে করে করছেন ক্ষেত্রে আয়াত রব্বুল আলমীত করেছেন এই রবুল আলমিন বলছেন তার চেয়ে বড় জালিম আর কি এখানে একটা জিনিস বুঝে দরকার যে আমরা এখানে রেম ওই ব্যক্তি তাহলে আমরা কি বুঝলাম বিষয়টা যেটা বেরিয়ে আসলো স্পষ্ট আসল যে সবচেয়ে বড় যার সামনে আল্লাহ দিন সম্পর্কে আলোচনা করা হয়েছে যার সামনে দিন পেশ করা হয়েছিল করা হয়েছে সে সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটাকে গ্রহণ করে নাই এরাজ করেছে আল্লাহ বলেন ইন্জির মিনা মুম তাকিমুন এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা কারো মনে যদি বিন্দুমাত্র আখেরাত সম্পর্কে বিশ্বাস থাকে এটা নিশ্চিত করে থাকে জানতে হবে আল্লাহ সেখানে তাকে হুমকি দিচ্ছেন ইন্না মুজরিম তাকিমন আমি কিন্তু অপরাধী তাদের কাছ থেকে কিন্তু আমি বদলা নিব। আর এই জাতীয় অপরাধীকে রব্বুলি আলামিন কখনই ক্ষমা করবেন না যেটা অন্য করছেন। মান যে যে ব্যক্তি আমার জিকির থেকে অর্থাৎ দিন থেকে নিজের মুখ ফিরিয়ে নিবে আমি তার জীবনকে দুর্বিশহ করে দিব শুধু তাই নয় কেয়ামতের দিন আমি তাকে অন্ধ হিসাবে উঠাবো সে জিজ্ঞেস করবে আল্লাহ আমি তো জগতে অন্ধ ছিলাম না আল্লাহ বলেন অনেক শুরু করি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছ তাই আজকে আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম একজন মানুষের জন্য এর ভয়ঙ্কর কি হতে পারে আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আর মুসলিম হিসাবে পরিগণিত অসম্ভব কারণ থেকেই রবাহ আলমিন বলছেন চমৎকার ভাবে জানলাম যে এক ধরনের কুফরি আছে যেটাকে বলা হয় কুফরুল আরব এটার ব্যাপারে তিনি সুরা সজদার আয়াতলা করেছেন এবং অন্য আয়াত সুরা কাহের মধ্যে আল্লাহ তালা একই কথা বলেছেনভেন সুরা কাহফ আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর আয়াত নিদর্শনগুলো তাদের কাছে পেশ হয়েছে সেটা কিতাবের আকারে হতে পারে অথবা ন্যাচারাল প্রাকৃতিক আয়াতগুলো যেগুলো আছে আল্লাহ নিদর্শন জগতের ভিতর আল্লাহ যেগুলো রেখেছে সেগুলো তাদের কাছে এসেছে তারপরেও সেগুলোর প্রতি কোন ভ্রক্ষেপ করেনি সেগুলোকে কোন পাত্তা দেয়নি এই ধরনের ব্যক্তিদের উপরেই আল্লাহ তাল্লাহ তার প্রকাশ করেছে আজকে আমি ময়দানে আল্লাহ আমার থেকে মুখকে ফিরিয়ে নেবেন আমি আজকে চক্ষু আছে দেখতে পেরেছি আল্লাহর নিদর্শনগুলোকে কিন্তু সেই চোখকে যথাযথ ব্যবহার না করার কারণে কেয়ামতের ময়দানে সেই চোখকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে যেটার কথা আমরা জানলাম এই যে মুখ ফিরিয়ে নেওয়ার যে কুফুরি এটার একটা সুন্দর সংজ্ঞা আল্লা কাইম আল জৌজিয়া দিয়েছেন কুফরুল দিক থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে যে কুফুরি হতে পারে সেটার ব্যাখ্যা তিনি বলেছেন দিনের ব্যাপারে তার কোনো গুরুত্ব নেই উদাসীন না সেটাকে বিশ্বাস করছে না সেটাকে অস্বীকার করছে আবার ওয়ালা ইউ আলিহিউ সেটার সাথে অর্থাৎ ধর্মের সাথে কোন রকম সম্পর্ক তিনি স্থাপন করছেন না আমরা খুবই ভয় পাচ্ছি এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি সমাজে হাজার মানুষ এর ভিতরে এসে যাবেন যে ধর্মের ব্যাপারে তিনি মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন মুসলমান কিন্তু সেটা জানারও চেষ্টা নেই আবার সেটা তো কর্মে প্রয়োগ করারও চেষ্টা নেই এই ভয়াবহ ব্যাপারটা সমাজের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে আছে আমাদের সবাই দায়িত্ব যারা আল্লাহকে আমরা ভয় করি তারা শুধু নিজেদের প্রতি আমার এক বন্ধু ছিলেন উনি মাঝে মধ্যে দুঃখ করে বলতেন যে মুসলিমদের মুসলিম বাই বর্ণ হওয়াটা কাম্য না বা উচিত না বরং মুসলিম বাই চয়েচ ইসলামটা যে আয়াত দিয়ে আসলে আমারই অন্তরটা অত্যন্ত বিগলিত এই বিষয়ে যে মুসলিম পরিচয় দিচ্ছি মুসলিম শব্দটার জন্য কোনো অর্থই নাই আমরা মুসলিম পরিচয় দেই না নাইনটি ব্যক্তি আমার দেশে পৃথিবীতে দেড়শো কোটি মুসলিম পরিচয় দিচ্ছি মুসলিম শব্দের অর্থ তো হলো আত্মসমর্পণ করলে মুসলিম হয় আল্লাহ এবং আল্লাহর বিধান কোরআনের কাছে রসুল সাল আলহ্লাম তার বিধান সন্ন্যার কাছে আত্মসমর্পণ করলে এই সংজ্ঞা অনুযায়ী যেন আমরা মুসলিম আজকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে পৃথিবীতে সব ভাষাভাষীদের সবারই শব্দের অর্থ আছে আমরা প্রেসিডেন্ট বললে কি বুঝাই বুঝে ফেলছি পুলিশ বললে কি বুঝায় বুঝে ফেলছি মন্ত্রী বললে কি বুঝায় বুঝে ফেলছি এমনকি রিক্সাওয়ালা বললে কি বুঝায় বুঝে ফেলছি কিন্তু মুসলিম বললে এরকম কোনো ফিগার আমাদের সামনে আসছে না অথচ মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণ এবং ততক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা হবে না পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ না করবে কোরআনের বিধানের কাছে রসুল সৈয়ালামের বিধানের কাছে আমরা এই অর্থে যেন মুসলিম আজকে খুঁজে পাচ্ছি না পাওয়াই মুশকিল হয়ে গেছে তবে যদি আরেকটা অর্থ বলি যে আল্লা দ্রোহিতার কাছে আল্লাহ বিরোধী শক্তি আল্লাহ বিরোধী মতবাদ রসুল সৈয়ালাম বিরোধী শক্তি মতবাদের কাছে আত্মসমর্পণ যদি মুসলিম বলি এই অর্থে তাহলে মনে হচ্ছে যে নাইনটি মুসলিম আল্লাহ আকবর কেমন উল্টা হয়ে গেছে অথচ উনি একটা সংজ্ঞায় মধ্যে বলেছেন কুফর এরাজের আমলবিহ ওলাফা বিহির আস যে দিন সম্পর্কে জানার চেষ্টা করে না এবং মানারও চেষ্টা করে না তাহলে এই ব্যক্তিকেই ধরা হবে বিমুখ ধর্ম বিমুখের সংজ্ঞা হলো এটা যে দিন সম্পর্কে জানার তাহলে এই ব্যক্তিকে বলা হবে মরেজ বা দিন বিমুখ রসুল্লা সাল্লাম বলছেন যে আমার সন্ন্যত আমার তরিকা আমার পথ পন্থা আদর্শ থেকে বিমুখ হবে সে আমার উন্মতভুক্ত নয় স্পষ্টগুলোর সাথে হাদিস একেবারে একই অর্থ প্রদান করতেছে অতএব আমরা দেখছি অন্যান্য সব কিছু শিখতেছি দেখুন আমরা যদি প্রাইমারিতে যে সাবজেক্টগুলো আমরা বিরতির কাছাকাছি প্রান্তিক সময় উপস্থিত অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নেচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের ধারাবাহিকতা নিয়ে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 Allahu Akbar, Allahu Akbar. Allah is the Allah is Allah is the Quran is Quran Quran is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 कुरान भोजवार ज्ञान रखा जरूरी जानते हुम कुरान और इसलामी आदर्श परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আসুন যে ধারাবাহিকতায় আমরা ছিলাম ইমান ভঙ্গের কারণ সমূহ উল্লেখ করতে গিয়ে আমরা দশম কারণ উল্লেখ করেছি আল্লাহর দিন থেকে মুখ ফুরিয়ে নেওয়া এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা বিরতির আগে শুনছিলাম শেখ আকরামুজামান সাহেবের কাছ থেকে জি শেখ যে যে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে নলেজ গ্রহণ না করা এবং আমলে না না এটা যে ইসলাম ভঙ্গের কারণ এটা কার ক্ষেত্রে যে নিজেকে মুসলিম দাবি করে আসছে পারিবারিক সূত্রে পৈতৃক সূত্রে সে মুসলিম হিসেবে দাবি করে আসছে তার ইসলামটা ভেঙে যাবে এই বার্তাটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আমি একটা যুক্তি দিয়েও বোঝানোর চেষ্টা করি সেটা হলো আমরা ছোট্ট একটা যদি সংগঠন খুলি সেই সংগঠনের কিছু জ্ঞান বা বিদ্যা থাকে নিয়মাবলী যেগুলো নিয়ম তৈরি করা হয় না এই নিয়মগুলোই তো ওই সংগঠনের জ্ঞান যদি ওই সংগঠনের এই নিয়মগুলি কেউ না জানে একজন সভাপতি হয়ে সেক্রেটারি পর্যায়ের মানে নেতা পর্যায়ের কিন্তু নিয়ম জানতেছে না তাকে কিন্তু তার দ্বারা সংগঠনটা চলবে না তখন তাকে এবং সে যদি শিখতেও না চায় যদি ভুল স্বীকার করে বলেছে না আমাদের আপনাদের সংগঠনে থাকবো ঠিক আছে ঠিক নিয়মাবলীগুলো বলেন আমি জেনে নি যতক্ষণ পর্যন্ত সে করে জানার স্বীকৃতি না দিবে এবং জেনে বাস্তবায়ন না করবে সংগঠনে থাকতে পারে না আল্লাহ এই বিশাল এই দিনের ভিতরে কত হালাল হারাম তিরিশ পারা কোরআন কত জ্ঞানের সাগর এক একটা আয়াত এক একটা শব্দ এই দিন সম্পর্কে যদি টোটাল সে অজ্ঞ থেকে যায় তাহলে এই তিনের সংগঠনে যদি ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে ইসলাম থেকে সে বহিষ্কৃত তার কাছে যে যুক্তি যে বুদ্ধি আছে বিবেক আছে সেটা দিয়ে তার ইসলাম ভঙ্গ কিলিয়ার শেখ ধন্যবাদ আপনাকে যে শেখ জামিল এটাকে আসলে ইসলাম থেকে বহিষ্কার হওয়ার বা মুসলিম হয়ে যাওয়ার কারণ কেন বললেন উনি এটা আমাদের বুঝা দরকার যে ইসলাম মানে শুধু নাম সর্বস্ব কোনো মানুষের নাম ইসলাম না ইসলাম তো খালি ক্যালিমা পড়লাম অথবা আপৈত্রিক সূত্রে মীরার সূত্রে ইসলাম পেলাম বাস আমি মুসলমান ইসলাম তো এটা না ইসলাম বাস্তব ধর্মী এক ধর্ম যার জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা এই সব কিছু মিলেই কিন্তু ইসলাম আমলও করতে হবে আমাকে কাজও করতে হবে এই জন্যই তো রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম অপরাধীদের সম্পর্কে বলেছেন হি নায়াজনি যে কোনো মমিন জেনা করতে পারে না কোন চোর সে মুমিন হতে পারে না এইভাবে রসুল একটার পর একটা বলে গিয়েছেন যে এই জাতীয় অপরাধী যারা তারা এই কাজ করতে পারে না এখন এগুলো তো আমাকে নামাজ পড়ে না যে নিয়মিত কুফুর বলেছেন পক্ষান্তরে আসলে এটাকে অস্বীকার করা উদাসীন হয়ে যাওয়া বুঝি না বুঝি না ভাবে এই হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে আমি পক্ষেও না বিপক্ষেও না শাহেক যেটা শব্দ ব্যবহার করেছেন নিউটল আমি শব্দ ব্যবহার করব ধর্ম এই যে একটা কথা আসে যে আমি ধর্ম নিরপেক্ষ আমি না এই না এই এটা আসলে একটা কুফুরি মতবাদ এই জন্যে অরব্বুল আলমিন বলছেন ধর্ম থেকে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার আর কোনো সুযোগ নাই কেন ইসলাম এসেছে ইন্দিনা ইন্দিল ইসলাম আল্লাহর কাছে ধর্ম হিসাবে মনোনীত একটাই এখানে নিরপেক্ষতার আর কোনো সুযোগ নাই ওইটাকেই তোমাকে গ্রহণ করতে হবে ভিন্ন কিছু গ্রহণ করবা তাহলে আর ইসলামের গন্ডির মধ্যে থাকার দাবি করতে আমরা এখানে বক্তব্যের প্রেক্ষিতে মানুষ চেনা দায় বলে আমি গান গেয়ে হ্যাঁ বৈরাগী হয়ে এরকম একটা উদাসীন ভাব এটা ইসলামের কথা ইমান এবং ইসলাম থাকবে না ভঙ্গ হয়ে যাবে শুক্রিয়া জাজ আপনি স্মরণ করিয়ে দেন হয়তো অনেক মানুষ ধর্মের ব্যাপারে ভ্রুক্ষেপ নেই তারা জানতো না যে ভ্রুক্ষেপ না থাকলে যে ইসলামের বাইরে চলে যেতে হবে এই ধারণাটুকু তাদের মধ্যে ছিল না আজকে যে পয়েন্টটি এ আর অব দেখি যে মুসলমান অনেক কিন্তু ইসলামটা অত্যন্ত গরিব অবস্থায় আছে যেটা আল্লাহ নবী বলেছেন সূচনাটা হয়েছে অপরিচিত ভাব নিয়ে কেউ জানতো না ইসলাম কি আবার ইসলামের এমন একটি পর্যায়ে আসবে যেমন বৈবাহিক নিয়ম আছে সেটা কিন্তু অপরিচিত আমি একবার খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে আমাদের একই পাড়াতে বিবাহ হচ্ছে একটা মুসলমানের বিয়ে রাস্তার এই পাশে আর একজন খ্রিস্টান রাস্তার ও পাশে একটা বিবাহ পড়ালাম একটা অনুষ্ঠানে একটা কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন তা আমি মেয়ের বাবাকে ছেলের সামনে এনে ইজ আবুল করিয়ে দিলাম মেয়ে আছে ওপাশে একটা সজ্জিত মনোরম প্রকোষ্ঠের মধ্যে পরে একটা হরতাল শুরু হয়ে গেল ইসলামী পদ্ধতিতে জানে জানে প্রচলিত ইসলাম যেটা একবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে একবার রিক্সাওয়ালা পর্যন্ত মুখস্থ করে রেখেছে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন যে বিবাহের ক্ষেত্রে ইসলাম আছে সেটা অনুপস্থিত ব্যবসার ক্ষেত্রে যে ইসলাম আছে সেটা অনুপস্থিত সকল ক্ষেত্রে এই অনাগ্রহ উদাসীনতা ভূক্ষেপ না থাকা কেয়ারলেসনেস আমাদেরকে ইমান থেকে টেনে বের করে ফেলতেন ছোট্ট একটা কথা হচ্ছে সেই আলোচনার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেখানে ইমানের শর্ত আলোচনা করেছিলাম প্রথম শর্তটাই ছিল ইলিম জ্ঞান অর্জন অন্য যে কোনো ধর্মে জ্ঞান ছাড়া যাওয়া যেতে পারে কিন্তু ইসলাম ধর্মে জ্ঞান ছাড়া ইলিম ছাড়া প্রবেশ করাই যাবে না তার প্রবেশটাই সঠিক হয় নাই যাদের ইসলাম আমরাও তো বলছি ইসলাম ভঙ্গ হয়ে গেছে কিন্তু আসলে আজকে যে ইসলাম বঙ্গের কারণ উল্লেখ করছি তারা আসলে ইসলামে প্রবেশই করে নাই সামাজিক জীবনে পারিবারিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনের কোন ক্ষেত্রে যখন শরীয়তের কথা বলি তখন কিছু মানুষ আছেন যারা আমাদেরকে এভাবে বলেন যে সব জায়গায় শরীয়ত টেনে নেন না সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না এটাও একটা কুফরি কথা কোন জায়গায় ইসলাম নাই তুমি কথা থেকেও যেন আমরা ইসলাম আসলে সাম্রাজ্যবাদ আসার পরে ইসলাম ধর্ম এবং বৈষয়িক জীবনের কারণ পুরো ধর্মটাই পুরো জীবনের ঢুকানো আছে যেখানে বৈষয়িক এবং ধর্মীয় সকল বিষয় বিচার করা হতো ইসলামের আলোকে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা অবগত হতে পারলাম যে আজকে আমাদের এই যে কেয়ারলেসনেস বা উদাসীনতা বা আমাদের যে দায়িত্বহীনতা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে ইসলামের ব্যাপারে এটা কিন্তু আমাদের ইমান ভঙ্গ হয়ে যাওয়ার একটি অনিবার্য কারণে রূপান্তরিত হচ্ছে অথচ আমরা অনেকেই সেটা খেয়াল করছি না আসুন তাই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম কি বলেছে এটা আমরা খুটে খুঁটে জেনে নিই এবং সেই মাফিক চলার চেষ্টা করি ইসলাম অনুমোদিত নয় এমন বিষয়গুলো যেটা যেভাবে পরিহার করা সম্ভব সেটা সেভাবে পরিহার করেই আমরা আমাদের ইমানকে আপদ মুক্ত করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন হামিনু আল্লাহ ইল্লা আস্তা ফরক আসসালামুকুম রহমাত ববরকাত রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাচর রহমা কে অঞ্চল করি মো মোয়া অ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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার দশটায় পুনঃ সম্প্রচার সকাল নেশেস ইন ইন্ডিয়া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 प्रति शनिवार रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश